আসসালামাইকুমুল্লাহ হয়েছি রসুল আকরমের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে যখন মুকা কফের যারা ছিল কুরাই এদের সাথে যখন রসুল আকরম সাহা এবং মুসলমানদের চুক্তি হয়ে যায় सबाई एम सबाई मर्मे एक मत हो जाए सामने दस बस को युद्ध चलोना তখন রসুল আকরমিট যখন আপনার হয়ে যায় ফেলাও এখন আর সামনে যাওয়া যাবে না এবং আদেশ করেছেন যে তোমরা যারা হাদি নিয়ে এসেছ সেগুলোকে জবাই করে ফেলো এবং তোমাদের মাথাগুলা ছেঁচে ফেলো এটা রসুল আকরমের পক্ষ থেকে আদেশ চুক্তি শেষ হওয়ার পর সেই অর্ডারটা কিন্তু কেউ পালন করেনি এবং কেউ আপনার কি তাদের মধ্যে কেউ হালাল হয়নি এলাম খুলে নি কিছুই করেনি কারণ তাদের মনের মধ্যে অনেক খুব। আপনার কঠিন খুব থাকলে অনেক সময় শ্রদ্ধাভাজন ব্যক্তির কথাও শুনতে দ্বিধা করে কাছে পরামেশ করলেন কারণ তিনি এই সফর সাথে ছিলেন এবং তাকে বললেন যে সাবাইক এরকম তো আমার কথা শুনছে না ঘটনা কি এরা আমার তো আদেশ শুনে না এরকম হয় না কিন্তু এখন হ্যাঁ যে তারা আমার কথা শুনছে না তখন এই আগে হজরত উম্মে সালামা চমৎকার একটি বুদ্ধি দিলেন বললেন কি যে হে আল্লাহ রসুল আপনি তাদের কাছে চলে যান চলে আপনি কি করেন যে নাবিদ ডাক দেন নাবিদকে ডাক দিয়ে আপনি আপনি হলক করে ফেলেন কাপড় তারপরে হলক করে ফেললে কাপড় খুলে ফেললে আস্তে আস্তে আমাদের যিনি প্রধান তিনি যখন আপনার এহারাম খুলে ফেলছে চুল ছাঁচে ফেলছে তখন আর দ্বিতীয় করার কোনো কিছু থাকবে না ভালো পলিসি রসুকুল ইসলাম এটা শুনলেন তিনি খেরাস ও মাইয়া নামক একজন হয়ে গেলেন তখন সবাই কিন্তু হালাল হয়ে গেল চমৎকার একটি বুদ্ধি আল্লাহর সাহানত উম্মালামাকে জান্নাতি করুন এবং তিনি জান্নাতে যাবেন হ্যাঁ তাদের ব্যাপারে পুরা নায়ত ইঙ্গিত রয়েছে যাই হোক তার বুদ্ধিমত্তার সুবাদ মানে সুফল মুসলমানরা ভোগ করেছে সেই দিন আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যখন জবাই করে সাথে নিয়ে এসেছিলেন এবং সাবেক রাখুন হাদিগুলা জবাই করে ফেললো করার পর এই উমরা সেই উমরাটা হোদাই বিয়ার ওমরা হিসেবে প্রসিদ্ধি লাভ করে যে এটার নাম আছে উমরাতুল খোদাই বিয়া কারণ আপনার বি সাথে সংখ্যা তখন আগের কথা অনুযায়ী আমরা বলছিলাম যে চোদ্দশো জন সাবি হ্যাঁ তারা সবাই মদিনের দিকে ফিরে গেলেন দেখলেন যে কাম শেষ আপনার সন্ধি হয়ে গেল তখন তাদের উপর সুরে ফাঁক নাজিল পথের মধ্যে এই মদিনে পৌঁছার আগেই পথের মধ্যে সুরে ফাঁথ নাজির হয় রসিউল আকরম সাল আলিয়াসাল্লাম এই সুরে ফাঁথ নাজির হওয়ার পর খুব খুশি হলেন কারণ একটা এমন একটা আয়াত নাজুল হয়েছে সেটা দুনিয়ার সবকিছুর চাইতে আমার কাছে খুবই প্রিয় এবং সেটা কি আল্লাহ বলেন যে আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছেন যেন আল্লাহ তোমার পূর্বে সমস্ত গুনে মাফ করে দিতে পারেন এবং পরের সমস্ত গুনে মাফ করে দিতে পারেন এবং আপনা তোমার উপর আল্লাহর নেমত পরিপূর্ণ করে দিতে পারেন এবং তোমাকে সঠিক পথ দেখাতে পারেন তাইলে এটা খুশির বিষয় যে বিজয়ের ঘোষণা সুলাখনামের পূর্বপর মানে গুণার ক্ষমার ঘোষণা এবং রসিল্প নতার ঘ এবং যে সমস্ত মহসিন এটার উপর একমত হয়েছেন যে আয়াতা যেখানে আপনার সুস্পষ্ট বিজয়ের ঘোষণা দেওয়া হয়েছে এটা ছিল আসলে হদাইবিয়ার সন্ধি কেন এটা সুস্পষ্ট বিজয় সেটা একটু পরে আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন যখন আপনার হম যেটাকে আপনার ইসলামের জন্য একটা সুস্পষ্ট বিজয় হিসেবে হিসেবে দেখা হয় সেটা কেন দেখা হয় যেটাকে সোলেহুদয় বিয়াকে হুদয় বিয়া সন্ধি হয়ে গেল এটা আবার বিজয় হয় কিভাবে উমরা করতে পারবো না সবাই চলে গেল হম সুতরাং এটা বিজয় হয় কিভাবে সেটা ব্যাখ্যা এখানে আপনারা শুনতে পাবেন হম এক নম্বর কথা হচ্ছে যে রসুল আপনার অনেকগুলা বিশেষ করে আপনি দেখতে পান যে হোদাই বিয়ে আসা আর রসুল আহরম নব পাওয়ার মাঝখানে কিন্তু উনিশটা বছর চলে গেছে হ্যাঁ বছর কারণ ষষ্ঠ হিজড়িতে হোদয় সন্ধি হয়েছে তার আগে আপনি ধরেন তারপরে আপনি কতজন দেখতে পেলেন রস আকরাইসালামের সাথে আসছে মাত্র চোদ্দশো চোদ্দশো আপনার মুসলমান অথচ এই হোদাই বিয়ে হয়েছে ষষ্ঠ হিজড়ি সনে এখান থেকে মুকা বিজয় মাত্র দুই বছরের ব্যবধান এবং যারা বিশেষ করে সেনাবাহিনীতে তার দুই বছর পর মুকা বিজয়ের মধ্যে যারা গ্রহণ করেন তাদের সংখ্যা ছিল দশ হাজার তাইলে বুঝলেন কত চোদ্দশো থেকে দশ হাজারও পৌঁছে গেছে এটা তো বিজয় না আর কি বিজয় এরকম ভাবে আপনার ফল দিল দশ হাজার মুসলমান সুতরাং পরিবর্তনকে আসেনি অবশ্যই পরিবর্তন এসেছে এটা বিশাল একটা বিজয় রসুল আকরমের জন্য ইসলামের জন্য সাবেক নামের জন্য হ্যাঁ বিশেষ করে যে পরিবর্তনটা আমরা দেখতে পাই যে সোলাই হোদিয়া মানে হোদিয়া সন্ধিটা বিশেষ করে আপনার পুরায় বংশের লোকেরা যে ইসলামের বিকৃতি করত সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে এটা আরেকটা মানে সুফল যে কোরাইশ বংশের লোকরা ইসলামের বিরুদ্ধে প্রা চালাত ইসলামের বিকৃত করার জন্য তারা সেটা কিন্তু তারা প্রত্যেক জায়গায় যেতে শুরু করলো এবং তারা দাওয়াত দিতে শুরু করলো মুক্ত কোরাইশরা আর তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না কারণ চুক্তি তো হয়ে গেছে যে কোনো ঝামেলা চলবে না হ্যাঁ এরকম ভাবে যে আপনার ইতিপূর্বে সন্ধির আগে সেটা কিন্তু আপনার আর চললো না হ্যাঁ তখন তারা ভয় পেতে শুরু করলো যে না এটা করা যাবে না আমরা তো আবদ্ধ হয়েই তখন এতে করে ফায়দা কি হয়েছে তারা যখন এই কাজগুলো বন্ধ করে দিছে এবং ইসলামের চারাকে শুরু করে যখন দাওয়াত দেওয়া হয় সহজেই ইসলাম গ্রহণ করে কেউ ভয় পায় না আগের মতো যে শাস্তির সম্মুখীন হতে হবে বা কিছু হতে হবে এতে করে মুসলমানরা লাভবান হয় এবং হোদায় বিয়ের সন্ধির পরে যারা দাওয়াতি কাজে আপনি অংশগ্রহণ করেছেন তারা নিরাপদে চলে যাচ্ছে জায়গায় জায়গায় তারা মানুষের কাছে ইসলামের মহত্ব তুলে ধরছে এবং ইসলামের যে সহজতা এবং ইসলামের যে আপনার দয়া হম সেই সবগুলো তুলে ধরেছে তখন মানুষ ইসলামের মধ্যে দলে দলে ঢুকতে শুরু করেছে তাইলে এতে করে আপনার বিশাল একটা ফায়দা হয়ে গেছে পরবর্তীতে আপনার আমরা দেখতে পাই যে হুদৈবিয়ের যে সন্ধি নিয়েছেন সেটা হচ্ছে ইহুদ যে ইহুদি যারা মদিনার মদিনের ইহুদি বিশেষ করে খাইবারের যারা ইহুদি যারা ইসলামের বিরাট শত্রু ছিল তাদের তাদেরকে সাহসা করার জন্য রসুল একটু সময় দেওয়ার সুযোগ পেলেন হম যারা আসলে কিন্তু এই যে খন্দকের যুদ্ধে বা আফজাবের যুদ্ধে যেটাকে বলা হয় এই যুদ্ধে যে এত দল ভারী করেছে কিন্তু এই খাইবারের ইহেদিরা এই শয়তান গুলা আপনার কারণে এদেরকে সাজ করার জন্য সহজতা করার জন্য রসুল আকরামসলাম একটু সুযোগ পেয়ে যান তখন রসইল আকরামস ইসলাম খাইবারের রিহুদিদেরকে হম আপনার ধরার জন্য একটা সুযোগ পেয়েছেন যদি হোদায় সন্ধি না হতো কিন্তু সাহসা করতে গেলে মুক্কার কিন্তু ইহুদিদেরকে সম্পদ দিত অস্ত্র শস্ত্র দিত হম আপনার মুসলমানদের বৃদ্ধি ব্যবহার করার জন্য কিন্তু সন্ধিতে আবদ্ধ হওয়ার কারণে সেই সুযোগটা মুক্কার আর পায়নি যখন ব্যাপারটা পেলেন দেওয়ার জন্য হম আপনার একটু সাহসা করলেন পাশাপাশি হম আপনার আরবদের যত আরবের বাইরের যত রাষ্ট্রপতি আছে এদেরকে দেওয়া একটা বিরাট সুযোগ আপনার এসে যায় আমরা এই পর্ব শেষ করছি কিভাবে আপনার আরব উপদ্বীপের বাইরে দাওয়াতি আপনার পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটা আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ওসলা নবীন